ان الحمد لله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل الله وحده شريك له واشهد الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله সম্মানিতৃমন্ডলী আল্লাহ রবীন্দ্রের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আলমিন আমাদের সত্য মাহবুদ তিনি এক একমাত্র যাবতীয় বন্দিগীর হকদার আর আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কারো কোনো কিছুর এবাদত হচ্ছে বাতিল সাল্লা সালাম নাজিল হকীয় নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি হকুল আলমের পক্ষ থেকে বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুল হয়ে প্রের হয়েছিলেন আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি রবিবার সৌদি আরবের সময় রাত নয়টায় আমরা গত সপ্তাহ থেকে বিশেষ করে শুরু করেছি আহলি সুলনাতল জামাতের নাজাদ প্রাপ্ত যে দলটি যে দলটি হচ্ছে সাহায্য প্রাপ্তা সম্পর্কে যা হচ্ছে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম এবং সাহাবাহিক রাম আকিদা ধর্মীয় বিশ্বাস আকিদা মানে দিনী বিশ্বাস সহি আকিদা হচ্ছে সাহায্যপ্রাপ্ত দলের আকিদা সেটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের আকিদ প্রথম পর্বে দুটো ধারাবাহিক প্রশ্নের উত্তর আকারে আমরা নিয়েছিলাম আলাম সুরা নামক থেকে দ্বিতীয় আজকের পর্ব প্রশ্ন নম্বর তিন তিনি প্রশ্ন এবং উত্তরের আকারেটিকে সাজিয়েছেন জিজ্ঞেস করছেন মা মান আল আবদ আবদের অর্থ কি আল আব্দ বা আব্দ আবদুন শব্দটি আমাদের জানা আছে কারণ আমরা কালেমায় শাহাদ তাই সকলে মুখস্থ রাখি আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীরা অর্থ না বুঝলেও মুখস্থা আল্লাহ আবদন আবদুল্লাহ আমরা একে নিজের ভাষায় ফার্সিতে অর্থ করে আল্লাহর বান্দা বলে থাকি আল্লাহর বান্দা বাংলায় আল্লাহর দাস এসব অর্থগুলি আমরা করে থাকি তো এই আব্দের অর্থ কি আব্দ বলতে কি বুঝায় বলছেন যে আবদের দুটো অর্থ হইতে পারে এই আব্দ শব্দটি হচ্ছে আরবি গ্রামারে ইসম মাসদার আর সেটি এসেম ফায়েলের অর্থে হইতে পারে আবেদের অর্থে যেটা প্রসিদ্ধ আবার মোহাবাদের অর্থে হতে পারে মোহাবত মানে হচ্ছে অনুগত অনুগত আর বলে থাকেন তারিফর মোহাবত রাজপথ খেয়ে যেই রাস্তা সবসময় চলাচল মানুষ জান চলাচল সব সময় এইরকম পথকে আরবরা আরবি আবেদের অর্থেও নেওয়া যেতে পারে আর যার এবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ তিনি হচ্ছেন তো বলছেন যে আবদের অর্থ নেওয়া যেতে পারে মোহাবত মোহাব্ব মানে হচ্ছে আল আল মোজাল্ল আল মুসাক্ষর মোজাল্ল যিনি বিনয়ী যিনি অনুগত যিনি নিয়োজিত তাহলে আবদের অর্থে বিনয় রয়েছে যিনি বিনয়ী হবেন তিনি আবদা যিনি অনুগত তার মধ্যে আনুগত্য থাকবে অবাধ্যতা থাকবে না এবং তিনি নিয়ন্ত্রিত বা যাকে বলা হয় নিয়োজিত যেভাবে নিয়োজিত করেছেন বা যেইভাবে নিয়ন্ত্রিত করেছেন সেইভাবেই তার পরিচালনা হয়ে থাকে এই যদি অর্থ নেওয়া হয় আব্দ মানে মোহাবাদের অর্থ নেওয়া হয় মানে বিনয়ী অনুগত নিয়ন্ত্রিত এই অর্থে যদি নেওয়া হয় তাহলে এতে শুধু মানুষ যারা অনুগত বান্দা জিন যারা অনুগত জিনদের মধ্যে থেকে জিন এবং মানুষকে অনুগত রয়েছে আর অবাধ্য রয়েছে পক্ষান্তরে মালায়কা সকলে অনুগত। শুধু মালায়কা আল্লাহর বান্দা বা তার সৎ মানুষরা মমিন মানুষরা অনগত মানুষরাই শুধু না আর শুধু সৎ অনুগত জিনেরা নয় বরং সকল সৃষ্টিকুল তাতে সামিল যদি আব্দ মানে মোহাম্মদ না হয় তাহলে সকল সৃষ্টিকুল এই অর্থে সামিল অর্থাৎ এই অর্থে আল্লাহর বান্দা আল্লাহর সকল সৃষ্টি সহজ ভাষায় আল্লাহর সকল সৃষ্টিকে আব্দ শব্দটি সামিল এই অর্থে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দা বলা হয় আল্লাহর বান্দা আর এই অর্থেই বলা হয়েছে পুরানি করিমি সুরা ইসরাত আল্লাহ সত্তা ছাড়া যা সেই কোন একটি বস্তু কোনো একটি জিনিস এমন কোন জিনিস এমন কোন বস্তু নেই যে ইউসাব্দে হবি আল্লাহর প্রশংসা বিজড়িত সি করেন অর্থাৎ সকল সৃষ্টি আল্লাহর প্রশংসা করে মহিমা যে ঘোষণা করে রবের তা তোমরা উপলব্ধি করবে না বুঝতে পারো না তো এই অর্থেও আবদে নেওয়া হয়েছে যদি মোহাবদের অর্থে নেওয়া হয় আব্দ সামিল সেটা বিবেক সম্পন্ন হোক অথবা অন্য কোন বস্তু হোক সেটা তরতাজা হোক তরল হোক অথবা শুকনো হোক সেটা এমন হোক যেটা নড়াচড়া করে অথবা যেটা নড়াচড়া করে পাথর গাছপালা অথবা কীট পতঙ্গা গোপনীয় হোক প্রকাশ্যে যা চোখে ধরে দেখতে পাচ্ছি অথবা দেখতে পাওয়া যায় না হায় রাস দেখা যায় না আল্লাহ সৃষ্টি আল্লাহর বান্দা এ করোনা আল্লাহর বান্দা আল্লাহ রবাম নির্দেশে এসেছে এবং আল্লাহ রব্লা নির্দেশ যতক্ষণ না হবে ততক্ষণ তা উঠবে না এর জন্য এখানে একটি কথা বলে না ভালো হবে আমাদের জীবনে কাজে আসবে সেটা হচ্ছে যে বর্তমান যেমন মুসলিমরা পার্থিব উপায় উপকরণ গুলিকে থেকে আত্মরক্ষার জন্য বা করোনার থেকে নিজেকে বাঁচাবার জন্য বলছে সেগুলি মুসলিমরা বহু বলছে আর অনেক বেশি সেগুলির চর্চা করছি এবং এই ক্ষেত্রে অধিকাংশ মানুষই অসচেতন সজাগ এবং বড়ই যত্ন নিচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখছেন কেউ কাউকে স্পর্শ করছেন না যতই ঘনিষ্ঠ হোক না কেন আপনি মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন না তাহলে এই পার্থিব উপায় উপকরণ ক্ষেত্রে কত আমরা যত্ন নিচ্ছি এর চাইতে বেশি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে যারা বিশ্বাসী তাদেরকে রব্বুল আলমিনের হকের ক্ষেত্রে যে করোনা এসেছে আল্লাহ নির্দেশে মানব জাতির পাপাচারের কারণে অন্যায়ের কারণে সুতরাং এটাকে দূর করার সবচাইতে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে উপায় হচ্ছে তবা করে সংশোধন করে রবের কাছে ফিরে আসে জি মা নাজালা বালাউন ইল্লা বেদাম্বিন যে কোনো বালা মসিবত নেমে এসেছে পাপের কারণে অমার ওফিয়া ইল্লা বেতা আর তবা ছাড়া সেটা দূরীভূত হবে না উঠবে না যতটা আমরা সচেতন সজাগ পার্থিব মাধ্যমগুলির ক্ষেত্রে যে এই করলে করোনা থেকে বাঁচতে পারবো এই করলে বাঁচতে পারবো এই করলে বাঁচতে পারবো এই করলে আমি নিজের পরিবারকে ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারবো ইত্যাদি ইত্যাদি সুতরাং স্কুল কলেজ আর কর্ম প্রতিষ্ঠান এসব খোলা যাচ্ছে না এই করা যাচ্ছে না সেই করা যাচ্ছে না ঠিক করতে হবে সোজা হইতে হবে রোগের দিকে ফিরে আসতে হবে আল্লাহ রাবুল যেন বোঝার তো দান করে এই অর্থে যে অর্থটি আবদের বর্ণনা করছি সেই অর্থে যেমন মমিন বিশ্বাসী মুসলিম সামিল আব্দ তেমনই কাফের নাস্তিক মুশরেক তারাও আল্লাহর এটাকে ব্যাপক অর্থে বলা যেতে পারে আম অর্থে বা সাধারণ অর্থে বলা যেতে পারে যেটা আবদ মানে মোবাদ অনুগত অনগতন যেখানে ক্ষমতা চলে সেখানে অনগত নাই কাফের পাকিস্ট কিন্তু যেখানে ক্ষমতা চলে না সেখানে জি আল্লাহ যেখানে করতে সেখানে অবাধ্য সোজা হয়ে গেছে সৃষ্টিগত বিষয়গুলিতে গত সপ্তাহে এই বিষয়ে ইঙ্গিত করেছিলাম এই অর্থে মমিন কাফের সৎ অসৎ সকল সৃষ্টি সকল সামিল এবং সকল বস্তু সামিল জি আলকুল্ল মফরুক সমস্ত কিছু করেন আর সবকিছু নিয়োজিত করেছেন সব কিছু আল্লাহ রয়েছে এবং সব কিছুর আল্লাহ সময় সীমা ক্ষমতা সবকিছুই সুস্থতা ভালো মন্দ উত্থান পতন সুপরিমিত করেছেন আয়াত মত কে কতক্ষণ থাকবে আর কে কতক্ষণ সুস্থ থাকবে আর কে কোথায় থাকবে কি অবস্থায় থাকবে সবকিছু আল্লাহ সুপরিমিত করেছেন আর যিনি সৃষ্টি করেছেন সুপরিমিত করেছেন আল্লাহ খালাফা হাস যিনি সৃষ্টি করেছেন হাস সুঠাম করেছেন সুবিন্যাস্ত করেছেন আর সুপরিমিত করেছেন আর আল্লাহ রবীন্দ্রনা দিয়েছে এবং সবকিছু আল্লাহ রীন নির্দিষ্ট সময় পর্যন্ত চলাফেরা করতে পারে সামান্যতম আগে বাড়তে পারে না আল্লাহর আলীন এটি হচ্ছে মহাপরাক্রান্ত যিনি সর্বজ্ঞ সবকিছু জানেন তার পক্ষ থেকে সুপরিমিত দ্বিতীয় অর্থ আবদের হচ্ছে আবেদ যেটা শুরুতে বলেছি আবেদ আবেদ মানে এবাদতকারী মানে আবেদ নাম রেখে থাকে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের উর্দু ভাষী বাংলা ভাষী মানুষরা আবেদ শুধু নাম রাখতে জানেন আবেদ রাখলে তো যথেষ্টই ছিল হ্যাঁ আবেদুর রহমান রাখলে তো ঠিক আছে আবেদুল্লাহ রাখলে তো ঠিক আছে কিন্তু আমার দেশের অধিকাংশ লোকের আবেদ আলী আবেদ হুসেন জি আবেদ আহমদ না না তুই নাম আবেদ আলী মানে আলীর এবাদতকারী আবেদ হুসেন মানে হুসেনের এবাদতকারী আবেদ আহমদ মানে আহমদের এবাদতকারী সিরকি নাম যদিও এই রাখেন রাখেননি হয়তো কিন্তু আপনার ভাষাগত শিল্প নামটি শিরকি নাম জি সুতরাং আমাদেরকে সতর্ক হইতে হবে এই ক্ষেত্রে আমাদের সেই জোড়া জোড়া নাম রাখাই অধিকাংশ লোকই কিন্তু এই লিপ্ত রয়েছে তো আবদন মানে আবিদ এই অর্থ যদি না হয় তাহলে তখন বান্দার খাস অর্থ হবে সাধারণটা ব্যাপক অর্থ হবে না অর্থাৎ আল মহিব আল মোতাজ যিনি আল্লাহকে ভালোবে সেবাদ করে যিনি আল্লাহ সামনে স্বেচ্ছায় অনুগত যিনি আল্লাহ সামনে বিনয়ী আর তিনি হচ্ছেন একমাত্র ইমানদার বিশ্বাসী মমিন মুসলিম আত্মসমর্পণ সে মানুষ মমিন মুসলিম জিন মমিন মুসলিম অথবা যাবতীয় মালায়কা ফেরেস্তা যারা আল্লাহর সম্মানিত বান্দা এরা হচ্ছে সম্মানিত বান্দা আর বাকি যারা অবাধ্য যেখানে পারছে না সেখানে শুধু আল্লাহ সামনে অনুগত তারা সম্মানিত নয় তারা লাঞ্ছিত এবং তারাই হচ্ছে আল্লাহর আল্লাহ ভিরিয়া মত জানুন আল্লাহীদের কোনো ভয় নেই তাদের কোন ভয় নেই এবং তাদের চিন্তা নেই এই নয় যে যাকে আপনি অলি মনে করলেন তার মরিদ হয়ে গেলেন আর আপনার কোনো ভয় নেই কথা তো কোরআনে বলা হয় বলা হয়েছে যে যে আল্লাহর ওলি হতে পারবে তার ভয় নেই তার কোনো চিন্তা নেই সুতরাং আপনি আমিও আল্লাহর অলি হওয়ার চেষ্টা করি এবং ভালো ওলি হওয়ার চেষ্টা করি একটু অগ্রগামী বলি হওয়ার চেষ্টা করি তাহলে আলহিম আল্লাহ ভয় থাকবে না চিন্তাও থাকবে না তারা কারা দিন আমানু অ যারা বিশ্বাসী অবিশ্বাসী নয় যারা তৌহিদ বা যারা মুশ্রেক নয় যারা স্বেচ্ছায় অনুগত স্বেচ্ছায় আল্লাহর অনুগত আল্লাহর সামনে বিনয়ী আল্লাহকে ভালোবাসে আল্লাহ কে ভালোবাসে আল্লাহর কথাকে কে ভালোবাসে আল্লাহর আদেশ নিষেধ পালন করা কে ভালোবাসে তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা এবং তারা পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে সুতরাং তারা মুক্তা চার নম্বর প্রশ্ন বলছেন মাহিয়ালি বাদা তাহলে আব সম্পর্কে জানলাম যে আবদের দুটো অর্থ রয়েছে যা বিস্তারিত আলোচনা হইল এবাদত হলে কি জিনিস এবাদত যেটাকে আমরা এবাদত বলি এই জিনিস এবাদতের সংজ্ঞা বা কি বলছেন এটি হচ্ছে এবাদতের ব্যাপক অর্থপূর্ণ সংজ্ঞা যাতে যাবতীয় সামিল হবে এবং সেই এবাদত প্রকাশ্য হোক গোপনে হোক এবাদত ইতিবাচক পজিটিভ হোক এবাদত নেতিবাচক নেগেটিভ হোক যেমন ইতিবাচক এবাদত রয়েছে তেমন নেতিবাচক এবাদত রয়েছে জি কেমন করে যেমন আপনি সত্য কথা বলবেন এটি এবাদত মিথ্যা কথা বলছেন না এটিও আপনার এবাদত মিথ্যা কথা বললে আপনি আল্লাহ বান্দা কাটি বান্দা হইতে পারলেন না যেমন তহিদ প্রতিষ্ঠা করা তহিদ থেকে দিয়ে শুরু করি তহিদ প্রতিষ্ঠা করা আল্লাহ এক আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা হচ্ছে সবচেয়ে তো বড় এবাদত তেমন আল্লাহ রাবুল আলমিনের সাথে শরিক স্থাপন করা থেকে পুরোপুরি বেঁচে থাকা হচ্ছে সবচেয়ে বড় এবাদত না করা প্রতিষ্ঠা করা ইতিবাচক আর না শির দুটো এবাদত বলছেন এবাদত কি জিনিস বলছেন যে সমস্ত কথা অথবা কাজ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন এবং পছন্দ করেন সেগুলি নাম ইবাদত এই সংজ্ঞাটি ইমাম শেখুল ইসমার রহমতুল্লাহ আলাই করেছেন তার কেতাবাদীতে যেই সংজ্ঞাটি পরম্পরা চলে আসছে এবাদতের এবং এই সংজ্ঞাতে যাবতীয় প্রকার এবাদবন্দিকে সামিল হয়ে যাবে আর কিছু কিছু সংজ্ঞা রয়েছে কিছু আমাদের যেগুলোতে খাস বিশেষ এবাদত জি সেগুলি সামিল হবে যেমন সালাদ তাতে সামিল হবে সেয়াম সামিল হবে জাকাত সামিল হবে হজমদা সামিল হবে কিন্তু কর্মজীবনে আপনি রুজি রোজগার করছেন যে হালাল খাব আরাম থেকে বেঁচে থাকবো এবং আমার দায়িত্ব পালন করব আমি আমার স্ত্রীকে অনাহারে রাখবো আমার ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করব। সেই জন্য যে রুজি রোজগার করেছেন আপনি ডিউটি করছেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনি যে কোনো রকমের ইনকাম সোর্স লেগে আছেন সেগুলিও যে আল্লাহর ইবাদবন্দিগীর অন্তর্ভুক্ত কারণ এগুলি আল্লাহ পছন্দ করেন এবং এগুলি আল্লাহ সন্তুষ্টির কারণ যে আপনি হালাল খাবেন হারাম খাবেন না আপনি আপনার দায়ী দায়িত্ব পালন করবেন এমন কি মহমিনের নিদ্রাও এই অর্থে বাদত কারণ নিদ্রার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছুক্ষণ যদি ঘুমিয়ে নিতে পারি তাহলে তারপর আমি তাহাজ করতে পারবো ঠিক টাইমে উঠে যেতে পারবো আর তারপরে আমি দিনে ভালোভাবে ডিউটি করতে পারবো রুজি রোজগার করতে পারবো তার আমি সেখানে দেখাবো না বা গাফিলতি করব না আমি সেখানে কোন রকম অবহেলা করবো না ইত্যাদি সমস্ত কিছু সামিল হয়ে যাবে এবাদতের এই ব্যাপক সংজ্ঞাটি যদি করা হয় এবাদত এমন একটি ব্যাপক অর্থপূর্ণ বিষয়ের নাম যে আল্লাহ রাব্বুল যে সব প্রকাশ্য গোপনীয় বান্দার কথা কাজ ভালোবাসেন অথবা পছন্দ করেন তাকে সামনে এবার তার সাথে সাথে আরো লাগিয়েছেন যেটা অনেকে লাগানি সেটা হচ্ছে নেগেটিভ দিক হ্যাঁ যেটা হচ্ছে নেতিবাচক দিক এটা হচ্ছে ইতিবাচক দিক যেই সব কথা কাজ প্রকাশ গোপনীয় আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সেগুলি এ এটা হলো ইতিবাচক দিক নেতিবাচক দিক হচ্ছে অলবারা আমি ফিজালে কই বাদ দেব এবং এর পরিপন্থী এর বিপরীত যে সব কথা কাজ রয়েছে যেগুলি আল্লাহ ভালোবাসেন না যে কথা কাজগুলি আল্লাহ ভালোবাসেন না যে কথা কাজ গুলিকে কাজের উপর আল্লাহ অসন্তুষ্ট হন রাজি হন না সেগুলি থেকে মুক্ততা ঘোষণা করা সেগুলি থেকে সম্পর্ক ছেদ করা জি এই সম্পর্ক ছেদ হচ্ছে এবাদত জি ভালো কাজের সাথে সম্পৃক্ত হবেন যেমন এবাদত তেমন খারাপ কথা কাজ থেকে সম্পর্ক ছেদ করবেন এটিও এবাদত গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন তাহলে একজন মানুষ যখনই ভালো কাজ করে সে এবাদত রয়েছে যখনি ভালো কথা বলে এবাদত রয়েছে যখনই মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আপনি কোনো কাজ করছেন না হয়তো কিন্তু মন্দ কথা কাজ থেকে আপনি আপনার সময়টাকে আপনার যে আয়ুটাকে বাঁচিয়ে রেখেছেন বেশ কিছু সময় আমরা কাটাই যে এর সময় আমি বৈধ জীবন যাপন করছি বিশেষ কোনো নেকির কাজ তসবি তাহলে লিজিকে রাজগারও করছি না কিন্তু কোনো কোনো করছি না ওখান অনেক মানুষ আছে যে সময়টুকু অবসর সময় পাচ্ছে সেই সময় আহ নোংরা ছবি দেখছে গান বাজনা শুনছে জড়িয়ে আছে তাহলে এগুলি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ যা আল্লাহ ভালোবাসেন যা পছন্দ করেন তার পরিপন্থী সেগুলি থেকে সম্পর্ক ছেদ করা যে এবার এবাদতের সংগ্ আমরা জানলাম আমরা যেকোনো আমল করি আমল মানে কর্ম যে কোনো কর্ম করি সেটা বাচনিক কর্ম হইতে পারে আকবর জি হ্যাঁ ইসমিল্লা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বাচনিক আপনার আমল আর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের অন্য অন্য অঙ্গ আমল অন্তরের আমল এই আমলগুলি কখন এবাদত হবে আমাদের আমল গুলি কখন এবাদত হবে গণ্য হবে আমল করলে এবাদত হবে তা হবে না জি এই জন্য যারা বেদাতি আমল করে তাদের আমল এবাদত নয় বরং বেদাত যারা শিরকি আমল করে মাজারে শেষদা করে জি গেরুল্লাহার কাছে আল্লাহ করলো কর্ম তো এবং দিন মনে করে করল। কিন্তু সেটি এবাদত না হয় শির খেয়ে গেল বলছেন যে মাথায় এখন আমল আমল কখন এবাদত হবে জবাবে বলছেন তাতে দুটো বিষয় যখন বিদ্যমান থাকবে এ যাবে একটি কামাল পূর্ণ অনগত হওয়া পূর্ণ বিনয়ী হওয়া পূর্ণরূপে আল্লাহকে ভালোবাসা এবং পূর্ণরূপে আল্লাহর সামনে বিনয়ী হওয়া তাহলে দুটো দিক যদি এবাদত বন্দীতে থাকে তাহলে সেটি হচ্ছে এবাদত না হলে এবাদত নয়। হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের এবাদত করি আমরা সলাদটাকে নিয়ে আমরা পাঁচ অর্থ সালাদ পড়ছেন ফরজ সালাদ ও সন্ন্যদ সলাত হোক বেতন হোক দারু হল সলাদ এই যে এবাদত এতে আপনার ভালোবাসা থাকবে রবির সীমাহীন ভালোবাসা থাকবে কামাল সীমাহীন ভালোবাসা থাকবে এই ভালোবাসার কোন সীমানা নেই এই ভালোবাসাতে তার সামনে সিজন্যাল উঠিয়ে পড়ছে তার সামনে অসহায় তাকে ডাকছি। পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ রূপে বিনয়ী হওয়া দুটো শুধু ভালোবাসা থাকলে এ বাদত হয় আর শুধু বিনয়ী হইলেও এ বাদত হয় না এই আমরা মানুষকে অনেক আছে যাদেরকে ভালোবাসি আমরা আপন জনকে আপনার স্ত্রী অত বেশি ভালোবাসেন আপনি হ্যাঁ আপনার ছেলে মেয়েদের কত বেশি ভালোবাসেন কিন্তু সেখানে আপনি তাদের সামনে বিনয়ী না এমন বিনয়ী না যেটা পূর্ণ বিনয়ী হওয়া জি হ্যাঁ যেটা একমাত্র আল্লাহর জন্য খাস ভালোবাসা অনেক বেশি থাকলেও সেখানে আপনি ওইরকম বিনয়ী না জি হ্যাঁ আবার কারো সামনে বিনয় হলে ভালোবাসেন না জালেম বস জালেম শাশুড় তার সামনে আপনি পূর্ণ বিনয়ী মনে হচ্ছে না ঘরে হিংস্র পশুকে মানুষ ভালোবাসে না কিন্তু ভয় পায় তো শুধু ভয় পেলেই আদাদত হয় না জি হ্যাঁ তার সাথে সাথে পূর্ণ ভালোবাসা থাকতে হবে তাহলে তাহলে মহান আল্লাহ ইস্বাদ করছেন যে যারা কালী মিন্দা কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য শরীর স্থাপন করেছে হিগো না কাহাব্দলা সেসব দেবদেবী কে দুর্গা দর্গাকে আপনার জিলানিকে ইক বোন কাহাব্দ আল্লাহ করে ভালোবাসে আল্লাহ সামনে তাদের কান্না আসে না মাজার ইয়ে কান্না আসে সামনে কান্না আসে আল্লাহর কাছে চাওয়ার তাদের ঢঙ্গ নেয় চাই না যত বালা মুশিবত বাড়তে থাকে তত বেশি আহ ধর্ণা দেয় গিয়ে মাজারে তত বেশি শিরিক করে বোন কাহাব্দুল্লাহ তাদেরকে ভালোবাসে এইসব বাতিল উপাস্যকে আল্লাহর মত করে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত তেমন এই ভালোবাসাটি অন্য জায়গায় দিয়ে দেয় বললে দিয়ে যারা ইমানদার সত্যি তৌহিদবাদ সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা তাহলে সবচেয়েতে বেশি আল্লাহকে ভালোবাসা আর নাম হচ্ছে এবাদত তার সাথে সাথে সবচেয়েতে বেশি বিনয়ী হওয়া অনুগত হওয়া মহান আল্লাহ আর এর সাদ করছেন নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয় ভীত থাকে আল্লাহর ভয় চরম ভীত হয় তো আল্লাহর ভয়ও থাকবে এবং আল্লাহর ভালোবাসা থাকবে আল্লাহর ভয়ও থাকবে এবং আল্লাহর ভালোবাসাও থাকবে এই আয়াতগুলি দ্বারা এবাদতের মধ্যে যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা প্রমাণিত হয় মহান আল্লাহ এই দুটোই গুণকে একটি আয়াতে সুরাত বেশ কিছু আম্বিয়া রসুলগণের নাম উল্লেখ করার পরে তাদের ঘটনা বলি বর্ণনা করার পরে বা তাদের কথা উল্লেখ করার পর বলছেন যে তারা ভালো কাজ গুলিতে ভালো কথা কাজে প্রতিযোগিতা করু অগ্রণী ভূমিকা পালন করত। ওন তারা দৌড় দিত ভালো কথা কাজে ওনা এবং তারা আমাকে ডাকতো আল্লাহ বলছে তারা আমাকে ডাকতো রাগ বা রাহাবা বাড় আগ্রহের সাথে এবং বড় ভয় ভীতির সাথে যেমন তাদের আগ্রহ থাকতো আল্লাহকে পাওয়ার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আল্লাহর ভালোবাসা নিয়ে দৌড় দেওয়া তেমনই আল্লাহর ভয়ও থাকতো আল্লাহর ভয়ও থাকতো এই এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এবাদত বন্দেগিতে তাহলে এবাদতের রূপ পাওয়া যাবে আত্মা পাওয়া যাবে তাতে এবাদতের আত্মা হচ্ছে খুশু জি হওয়া যে পাচ্ছেন না মজা পাচ্ছেন না কারণ এই বৈশিষ্ট্যগুলি তাতে নেই রাগাবা। চরম আগ্রহী হইতে হবে রাহাবা চরম ভয়ভীতি অন্তরে থাকতে হবে এবং হ্যাঁ বড়ই অনুগত হইতে হবে এই বৈশিষ্ট্য গুলি না থাকার কারণে আমরা এবতে মজা পাইনা বা স্বাদ পাই না এখানে আলোচনা শেষ করছি আর বাকি সময়টা ইনশাআল্লাহ আমরা কিছু প্রশ্ন উত্তর আপনাদের নেব আশা করবো যে প্রশ্ন উত্তর যদি আকিদা সম্পর্কে যেহেতু আলোচনা চলছে এতে পাদা হালুস অঞ্জামা বা মুক্তিপ্রাপ্ত দলের আকিদা সম্পর্কে তো এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো সেগুলি প্রাধান্য পাবে আর তারপরে যেগুলি প্রয়োজন সেসব এছাড়া অন্য কিছু যেগুলি প্রশ্নে কোন ফায়দা নেই সেসব প্রশ্নকে আপনারা এড়িয়ে চলবেন আলহামদুলিল্লাহ